উপলক্ষে উইন্ড আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হলো জিহ্বার রোজা রোজা রাখার ক্ষেত্রে পেট বা গোপনাঙ্গকে আকাঙ্ক্ষা মুক্ত রাখতে তো হবেই সাথে সাথে কিছু বিধিনিষেধ মেনে চলতে হয় যেমন জিহ্বা অর্থাৎ রমাদান নামের বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি কোর্স হলো মিথ্যা থেকে বিরত থাকা জুলুম থেকে গিবৎ ও কুচ্ছা রটানো থেকে দূরে থাকা এরকম অনেকগুলো বিষয় আছে যা আমাদের জবানের সাথে সম্পর্কিত আজকে সেসব নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ নবী করিম সাল্লাম একটি হাদিসে বলেছেন শুধুমাত্র খাদ্য গ্রহণ বা পান করা থেকে বিরত থাকা নাম নয়। বরং ফালতু এবং অর্থহীন কথাবার্তা থেকে বিরত থাকা এগুলো সিয়ামের অন্তর্ভুক্ত একটি হাদিস আমরা সবাই জানি তা হলো কেউ যদি আপনাকে সাওমরত অবস্থায় গালি দেয় নির্বোধের মতো আচরণ করে তখন আপনি বলবেন ইমনি সয় মুন অর্থাৎ আমি রোজাদার বা আমি সাহম পালন করছি বুখারি শরীফে হাদিস কথাটি এসেছে দুইবার আমি রোজাদার আমি রোজাদার অনেকে এই কথাটির আগে আল্লাহমা যোগ করে এই বানিয়ে ফেলে। কিন্তু আসলে এটি তু আয় হাদিসে যা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকাই উত্তম অর্থাৎ এটুকু বলাই যথেষ্ট যে ইন্নি সয়মুন অর্থাৎ আমি রোজাদার এ সম্পর্কিত আরেকটি হাদিস রয়েছে সহি সেখানে উল্লেখ আছে যারা তাদের কথা ও কাজে মিথ্যাচারিতা পরিত্যাগ করে না সেই লোকের পানাহার থেকে বিরত থাকা আল্লাহ গ্রহণ করেন না সুনান ও আল হাকিমে এই বিষয়ে আরেকটি একটি হাদিস আছে সেখানে নবীজ সাল্লাই বলেছেন এই ধরনের রোজাদারের প্রাপ্তি কেবল ক্ষুধা ইবনে মাজার অন্য এক বর্ণনা এসেছে ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া তারা আর কিছুই লাভ করে না অর্থাৎ এমন কিছু লোক আছে যারা সাওম রাখে ঠিকই কিন্তু নিজের সংযত করে না সাওম পালন করেও প্রাপ্তির খাতা শূন্য তারা কেবল ক্ষুধা আর পিপাশাই লাভ করে এ বিষয়ে এগুলো ছাড়া আরো কিছু হাদিস রয়েছে এই হাদিস শুনে কেউ কেউ হয়তো বলতে পারে ঠিক আছে যদি কাউকে গালি দেয়া কুচ্ছা রটানো আর মিথ্যা বলার কারণে যদি আমার রোজা নষ্ট করে ফেলি তাহলে খেতে আর পান করতে কি ক্ষতি সেটাও করি কেউ কেউ আসলেই এমন উদ্ভট চিন্তা করে আর তার রোজা রাখে না আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই তা হল এই হাদিসগুলো আপনার মন মতো বুঝলে হবে না হাদিসগুলোকে সেভাবে বুঝতে হবে যেভাবে বোঝা উচিত আলিমরা এই হাদিসগুলো নিয়ে আলোচনা করেছেন সত্যি বলতে এই ধরনের হাদিসের ব্যাখ্যায় হাম্বালি সাফি এবং সবগুলো মজাবের অবস্থান মোটামুটিভাবে এক তবে ব্যতিক্রম হলো জাহিরিরা জাহিরা এই হাদিসগুলোর অতিমাত্রায় বাহ্যিক অর্থ গ্রহণ করে এবং খুব আক্ষরিকভাবে হাদিসগুলোর অর্থ নেয় অন্য মাঝহাগুলোর মতে এই হাদিসের অর্থ হচ্ছে সিয়াম পালন করেও কেউ যদি কিবদ বা মিথ্যা কথা বলে তাহলে সিয়ামের আজর অর্থাৎ পুরস্কার থেকে বঞ্চিত হবে কিন্তু সিয়াম ভঙ্গ হবে না আর খারাপ কাজের জন্য গুণাহত্য সে লাভ করবে সাথে সিয়ামের সব থেকে বঞ্চিত হবে এমা মাহমদ রহিমাহুল্লাহ বলেন যদি আড্ডাবাজিয়ার কিবতের কারণে সিয়াম ভেঙে যেত তাহলে আমাদের কারোরই সিয়াম হতো না বাজে কথা বলা মিথ্যা বলা উৎসাহ এবং পরনিন্দা করা যদি সারা বছর জুড়ে নিষিদ্ধ হয় তাহলে শুধু রমাদানে কেন এই কাজগুলো না করার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয় এর কারণ হল রমাদান মাসে আপনি যে ইবাদত করছেন সেই ইবাদত এবং ইবাদতের উদ্দেশ্যের সাথে এই কাজগুলো পরিপন্থী আপনি ভালো কাজ করছেন এবং নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করছেন কিন্তু পাশাপাশি এমন কিছু করে বসছেন যা আপনার সিয়াম পালনের উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করে এর কারণ হল রমাদানে কষ্ট করে করা ভালো কাজগুলোর পুরস্কার যেমন কয়েক গুণ তেমনি গুণাহের জন্য শাস্ত্রীয় কয়েক সাধারণ কোন দিনে যদি আপনি নিজের জবান সংযত না রাখেন তাহলে তো গুণাহ হবেই কিন্তু রমাদানে এই গুণাহ হবে আরও বেশি কারণ পবিত্র মাসে আপনি গুনাহগুলো করছেন শুধু তাই নয় রমাদানে কিয়াম স্তলা ও ইবাদতের জন্য যে কঠোর পরিশ্রম আপনি করছেন সেগুলো ভেস্তে যাবে এই গুণাহের কারণে এই কারণে রমাদানে গুরুত্ব দেওয়া হয় যারা বলেন আমি তো মিথ্যা বলে রোজা নষ্ট করেছি পুরস্কার লাভের আশা নেই তাহলে খেতে আর পান করতে কি সমস্যা তাদের উদ্দেশ্য জবাব হল আপনি জবান সংযম না করে একে তো গুনাহ করছেন সাওমের ইবাদতের পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছেন আর এখন যদি সাওমটাই ভেঙে ফেলেন তাহলে সবচেয়ে বড় গুনাহ করে ফেলবেন সেটা হল সাওম ভাঙার গুণাহ এই ধরনের হাদিস থেকে আমাদের শিক্ষা হল নিজের জবান সংযত না করা হলে আমাদের কর্ম ও পরিশ্রম দুটোই বিফলে যাবে আমাদের আমল নিয়ে এমনিতেই আমরা ঝুঁকির মধ্যে আছি রমাদান হলো একটা ক্যাম্পিংয়ের মতো এই ক্যাম্পিং থেকে আমরা ট্রেনিং গ্রহণ করব যেন বছরের বাকি দিনগুলোতে এই সব গুনাহের কাছ থেকে দূরে থাকতে পারি কিছু তলাফ বলতেন সবচেয়ে সহজ কাজ হল না খেয়ে থাকা আসলেই এটা সত্য সবচেয়ে বড় সৌন্দর্য হল এই ইবাদতটি সারা দিন ধরে করা হয় সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি এর মধ্যে থাকলেও পুরস্কার পাবেন। কিন্তু যখনই আপনি মিথ্যা বলবেন কিবত করবেন আপনার এই পুরস্কার প্রাপ্তি বন্ধ হয়ে যাবে জাবির বলেছেন যখন তুমি সিয়াম পালন করবে তোমার কানও যেন সিয়াম রাখে তোমার জিহ্বা যেন কিবদ থেকে সিয়াম পালন করে তোমার অঙ্গ যেন প্রতিবেশীকে কষ্ট দেয়া থেকে সিয়াম রাখে কাজেই শুধু পেট নয় সবকিছুকেই খারাপ কাজ থেকে রাখা যে হাদিসগুলো নিয়ে আলোচনা করেছি সেখানে ফালতু বা অর্থহীন কথা বলতে অনেক কিছুই মিথ্যাচার কিবদ অপবাদ দেয়া মানহানি গালি দেয়া মিথ্যা সাক্ষ্য দেয়া মুসলিমদের দোষারোপ করা এমনকি চিৎকার চেতামেটি করাও এর মধ্যে অন্তর্ভুক্ত রমাদানে এসবের কোনটি করা উচিত নয় এই বিষয়গুলোর উপর প্রত্যেকটা আলাদাভাবে আলোচনা করার সুযোগ আছে জিহ্বা এক টুকরা ছোট মাংস মাত্র কিন্তু অনেক বেশি বিপদ থেকে আনতে পারে দেহের এই ছোট অঙ্গটি এজন্যই রসুল্লাহ সাল্লু আলাই বলেছেন যেসব গুরুতর বিষয় মানুষের জাহান নামে প্রবেশের কারণ তার একটি হল জিহ্বা এই জিহ্বা সবকিছু নষ্ট করে দিতে পারে সবকিছু বরবাদ করে দিতে পারে আপনার উচ্চারিত একটি কথা আল্লাহর ক্রোধের উদ্রেক করতে পারে এবং আপনাকে সত্তর বছরের জন্য জাহান নামে নিয়ে যেতে পারে আল্লাহ আমাদের রক্ষা করুন অপরদিকে এই জিহ্বা এমন এক অস্ত্র যার সঠিক ব্যবহার আপনাকে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে পারে উমার রাজিয়াল্লাহ আনহু বলেছেন একবার আমি আবুকার সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুর কাছে গিয়ে দেখলাম তিনি জিহ্বা ধরে রেখেছেন আর বলছেন এই জিহ্বাই আমাকে ধ্বংস করেছে ভেবে দেখুন আবু বকর হলেন সেই ব্যক্তি যিনি জবান দিয়ে রসুল্লাহ সাল্লাহকে সমর্থন জুগিয়েছেন আর তিনি বলছেন এই কথা আবু বকর হলেন সেই ব্যক্তি যাকে জান্নাতের আটটি দরজার প্রত্যেকটি দিয়ে ডাকা হবে আবু বকর হলেন সেই সাহাবি যাকে রসুল্লাহ সাল্লাহ তার ওফাতের দিন সকালে সলাতেের ইমামর্তি করতে দেখে হেসেছিলেন নবী রসুলের পরে তিনি ছিলেন শ্রেষ্ঠতম মানুষ তবু কতটা সাবধানী কতটা সতর্ক ছিলেন তার জবানের ব্যাপারে গিবদ কিংবা মিথ্যা কে কেবল আপনার মুখের জবানের মাধ্যমেই হয় তা কিন্তু নয় আপনার চোখের সামনে সামান্য ইশারা অথবা অঙ্গভঙ্গির মাধ্যমেও এগুলো হয়ে যেতে পারে টুইটার ফেসবুক কিংবা ইন্টারনেট ফোরামে এই বিষয়গুলো অনেক বাজে রূপ ধারণ করে অনেকেই ভাবতে পারে এ আর এমন কী কিন্তু এগুলোর জন্যও আপনাকে হিসাব হবে অনেকে মনে করতে পারি স্ক্রিনের এ ব্যাপারে আমাকে কেউ দেখছে না কেউ তো না আমি কে অথচ আল্লাহ বলেছেন আল্লাহ সব দেখছেন সেদিন তোমাদেরকে প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে তোমাদের কোন কিছুই গোপন থাকবে না সুরা আল হক আয়াত সেদিন আপনার কোনো কিছুই গোপন থাকবে না এখন হয়তো গোপন করতে পারছেন কিন্তু দিন আপনার প্রকাশ হয়ে যাবে। তাদের কার্যক্রমের হিসাব রাখা হবে এবং সে সম্পর্কে তাদের জিজ্ঞাসিত করা হবে সুরা আজরুফ আয়াত উনিশ জবানের মাধ্যমে হোক কিংবা অঙ্গভঙ্গির মাধ্যমে হোক টুইটারে অথবা ফেসবুকে এগুলোর মধ্যে কোনো তফাত নেই গিবত গিবতে মিথ্যাচার মিথ্যাচারী সেটা যেখানে হোক যেভাবে হোক এগুলো সব কিছুর জন্যই আপনাকে হিসাব দিতে হবে আমাদের হৃদয়ে সচেতনতা এবং আল্লাহর ভয় তৈরি করার জন্যই রমাদানের আগমন অল্প কিছুদিনই বাকি আছে রমাদানের তবে তা এখনো শেষ হয়ে যায়নি এখন থেকে চেষ্টা করে দেখুন না এবং চালিয়ে যান রমাদানের শেষ পর্যন্ত প্রতি রাতে ঘুমানোর আগে হিসাব করে দেখুন আপনার সেই দিনটিতে জিত বা দ্বারা কি কি নিষিদ্ধ কাজ আপনি করেছেন যদি মিথ্যা বলে থাকেন কাউকে উপহাস অপবাদ অভিশাপ দিয়ে থাকেন অথবা কিবদ করে থাকেন তাহলে আপনার প্রতিটি ভুলের জন্য দশ ২০, পঞ্চাশ কিংবা একশো টাকা আলাদা করে রাখুন আপনার সামর্থ্য অনুযায়ী এক সপ্তাহ পর অথবা রমাদানের শেষে ইনশা আল্লাহ আপনি লক্ষ্য করবেন যে আপনি আপনার জবানের লাগাম দিতে সক্ষম হচ্ছেন যদি আপনি আজ থেকে শুরু করে রমাদান শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারেন তাহলে বাকি জীবনেও আল্লাহর ইচ্ছায় চালিয়ে যেতে পারবেন নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাবেন আপনি একবারে নিষ্পাস ফেরেস্তায় পরিণত হয়ে যাবেন এটা আশা করা ঠিক হবে না ভুল হবেই তবে যখনই ভুল হবে সাথে সাথে অনুতপ্ত হয়ে দবা করবেন এবং সরল পথে চলতে শুরু করবেন রমাদান আমাদের মনে আল্লাহর ব্যাপারে সচেতন করে তোলে মনে আল্লাহর ভয় ও ভক্তি সৃষ্টি করে এটাই হলো তাকোয়া তাকোয়া হলো একটি শক্তিশালী ইমানি প্রতিরোধ ক্ষমতা যা আপনাকে নিজের বলা প্রতিটি কথার জন্য আল্লাহকে ভয় করতে শেখাবে কল্পনা করুন সেই ব্যক্তির কথা যে জানে যে তার বস তার অফিসে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছে অথবা কোন সরকার যেমন তাদের গাড়ি বাসা এবং ফোনের সব কথোপকথন রেকর্ড করে রাখে এমন নজরদারিতে থাকা প্রতিটি ব্যক্তি তাদের প্রতিটি কথা বলার ব্যাপারে সচেতন থাকে সে সব সময় সতর্ক থাকে যে তার বস অথবা সরকার তাকে লক্ষ্য করছে কোরআনে বলা হয়েছে আমাদের ডানে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি আমি তার গৃবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী যখন দুই ফেরেস ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে সুরাক কফ আয় সতেরো এবং আঠারো এই কথা বলবেন না যে আমি আসলে নিজের মনের কথা চেপে রাখতে চাইনি গোপন রাখতে চাইনি তাই যা মনে আছে তা প্রকাশ করে দিয়েছি না এই যুক্তি সঠিক নয় তার ব্যাপারে যদি আপনার কোনো মনে কষ্ট বা খারাপ ধারণা থেকেও থাকে সেটা নিজের ভেতরে রাখাই উত্তম একটি কথার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবার চাইতে নিজের মনের ভিতরে চেপে রাখা অবশ্যই উত্তম মুসলিমদের চিন্তাভাবনা এমন হবে না তারা ইসলাম যেভাবে শিখিয়েছে সেভাবে ভাববে ইবনে মসৌদ রাহু আহু বলেছেন যদি দীর্ঘ কারাবাসে কাউকে যেতে হয় সেটা হল নিজের জবান হ্যাঁ আপনার জবানকে কারাবন্দী করে রাখতে হবে হুদাই বিয়ে চুক্তির সময় ওমর রাদি আল্লাহ আহু এমন কিছু কথা বলে ফেলেছিলেন যেগুলো বলা তা ঠিক হয়নি তিনি রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামকে কুরাইস্টের সাথে যুদ্ধে যাবার জন্য কনভিন্স করেছিলেন কিন্তু আল্লাহ সেই সময় নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে যুদ্ধের অনুমতি দেননি যদিও উমার রাজিউল্লা আনহুর নিয়ত মোটেই খারাপ ছিল না তিনি চাচ্ছিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবেন কিন্তু পরবর্তীতে তিনি নিজের কথায় ভুলগুলো বুঝতে পারেন তিনি এতটাই অনুতপ্ত ছিলেন যে অনেক বছর পার হয়ে যাওয়ার পরও তিনি বলতেন সেই অনুসূচনা থেকে আমি অনেক নেক আমল করেছি এবং এখনও আল্লাহর কাছে সেই দিনের বলা কথাগুলোর জন্য ক্ষমা চাই রিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডবল ফেসবুক ডট কম স্ল্যাশ রেইনড্রিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ টু জিরো ওয়ান